বাংলা মানবতার সমাধান মুারফুল্লা রেসর কনশর হামদুলিল্লাবিলামমিন ওসলা সঈদুলমুর সলীনবীনা মোহাম্মলা يوم আজমাইন ওসানিন্দিন بعد াহতীমের সমস্ত প্রশংসা যে আল্লাহ আলমিনার কোন শরিক নেই যার সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে আর যিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত সাল্লা এবং সাল্লাম নাজর হুফিনী মোহাম্মদুরসুল্লাহ সাল্লা সালামের উপর যাকে আল্লাহ ফকরব্বের মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন আমাদের সিরা হবে সুরাতুল জুমার সুরা এই জুমা এই সুরার নাম কারণ এই সুরার একটি আয়তে জুমার সলাতের কথা আর জুমার খুদ্বার কথা আর জুমার দিনের আজানের কথা উল্লেখ করা হয়েছে এই সুরার শেষ দিকে গিয়ে আল্লাহ ফকরব্বুল আলমিন এই সুরা নাজেল করেছেন নবী সাল্লা সাল্লামের ওপর মদিরার জীবনে মাদান ইস্বরা এই সুরায় এগারোটি আয়াত রয়েছে আর এই ঈশ্বরার মৌলিক বিষয়বস্তু হচ্ছে আল্লাহ আল্লাপাকের অনুগ্রহ তুলে ধরা আল্লাপাকের অনুগ্রহের কথা যারা সর আল্লাহ আল্লাপাকের বিশেষ রহমত মানব জাতির জন্য আর তারপরে এতে আল্লাহ পাক বর্ণনা করেছেন ইয়াহুদীদের কথা আর ইয়াহুদীদের আল্লাহ পাক চরিত্রের নিন্দা করেছেন আর এতে জুমার সালাতের কথা আর জুমার কিছু বিধি বিধান আল্লাপাক বিশেষ করে ক্ষুদার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন আকাশ সমূহে এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তা আল্লাপাকের পবিত্রতা ঘোষণা করে তসবিহ করে আল মালিক যিনি সত্যিকার বাদশাহ আল কদ্দুস যিনি অতি পবিত্র আল আজিজ যিনি মহাপরাক্রান্ত আল হাকিম যিনি মহাবিজ্ঞানী। মহাবিজ্ঞানীয়েলি বা আসাফিল রসুল আল্লাহ সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে একজন রসুল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে উম্মির বহু বচন হচ্ছে উম্মি ইন নবী এ করিম সাল্লা সাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন না এই জন্য আল্লাহ পাকে একটি আয়াতে আর নাবি উম্মি বলেছেন এটি নবী করিম সাল্লা ইসাল্লামের কোনো দোষ ত্রুটি বর্ণনা করা হয়নি বরং এতে নবী করিম সাল্লা সাল্লামের প্রশংসা করা হয়েছে অম্মি মানে মূর্খ হয় না যেমন এক সে মূর্খরা এইভাবে অনেক সময় না জেনে অনুবাদ করে দিয়ে থাকে অম্মি মানে হচ্ছে যে মায়ের পেট থেকে ওম থেকে মায়ের পেট থেকে যেমনভাবে জন্ম নিয়েছে ওইরকম অবস্থায় থেকে গেছে মায়ের পেট থেকে যখন জন্ম নেয় তখন লিখতেও জানতো না পড়তেও জানতো না ওই অবস্থাতেই থেকে গেছে নিরক্ষর মানে যার অক্ষরের জ্ঞান ছিল না অধিকাংশ আরবরা নিরক্ষর ছিল আরবদের মধ্যে মক্কা নগরীতে মাত্র কয়েকজন লিখতে পড়তে জানতো রাসুল হয়ে মানুষ হয়েছেন আর তিনি অক্ষরের জ্ঞান আলিফ থেকে ইয়ে পর্যন্ত যে অক্ষরগুলি রয়েছে এর কোনো জ্ঞান রাখতেন না বুঝতেন না যে কোনটা কি পড়াশোনার সুযোগ পাননি এতে পাকের বড়ই রহস্য ছিল যদি তিনি অক্ষরের জ্ঞান রাখতেন তো এই অক্ষর তো কেউ না কেউ শিখাতো যদি কেউ শিখাতো আর নবী করিম সাইদুল সালীন হলেন এত বড় ব্যক্তিত্ব আল্লাহ পাকে রসুল তাহার এহসান করতো সারা জীবন ধরে আর কেন যেন না থাকে যার ফলে কারোর সামনে বসে পড়াশোনার আল্লাহ সুযোগই করে দেন এটি ভালো গুন ভালো কোন দিক থেকে এটাও বোঝার প্রয়োজন রয়েছে থেকে যে নবী করিমস্লি সাল্লাম অক্ষরের জ্ঞান রাখতে না সারা বিশ্বের মানব জাতির কেমত পর্যন্ত সবচেয়ে বড় শিক্ষক সবচেয়ে বড় মাল যাননি। আল্লাহ পাক তাহলে এটা গন হিসাব বর্ণনা করেছে রাসুল্লাহামের আনাফিল রাসুলা মিনহুম তাদের মধ্য থেকেই একজন রাসুল পাঠালেন নিরক্ষরদের মাঝে আল্লাপাকের ভুল আল্লাহ বলছে মেনহুম এদের মধ্য থেকে পাঠানো হয়েছে আর সকলে জানে যে নবী করিমসালসাল্লাম কোরাইশ বংশ বংশতে জন্ম নিয়েছেন আলহ আয়াতি এই নবী তাদেরকে আল্লাহ পাকের আয়াত পাঠ করে পরিশুদ্ধি করত তাদেরকে তাদের বিশ্বাসের মগজে ঢুকে রয়েছে পবিত্রতা পেলো লোকেরা রসলামের মাধ্যমে আর আখলা চরিত্রে নোংরামি ছিল আল্লাহ পাক রবুল্লাহ নবীকে তাদের আখলাখ চরিত্রের পবিত্রতা দান করলেন এবং তাদেরকে এবং হেকমত মানে হাদিস দিয়েছেন সুতরাং কোরআনে করিম মেনে নেওয়া যেমন ফরোজ তেমন সহি হাদিস মেনে নেওয়া ফরজ সাহি হাদিস মোতাবেক যাপন না করলে শুধু কোরআন মেনে কোন মানুষ মুসলিম হতে পারবে না নামাজ পড়াতে দুর্ব রোজা রাখা দুদুর কথা সুতরাং অথচ এরা এই নিরক্ষর লোকেরা আরম্যশেকরা এর পূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতাই নিমজ্জিত ছিল পাক এ গুমরাহি থেকে জাহান্নামের রাস্তায় চলে গিয়েছিল তা থেকে আল্লাপাক উদ্ধার করেছেন রহমত ওয়াহিনামিন হুম এবং রসুল্লাহ সাল্লামকে আরও ওদের মধ্য থেকে অন্যদের জন্য রাসুল করে প্রেরণ করা হয়েছে অর্থাৎ এই আল্লাহ যে রসুল পাঠালেন নিরক্ষরদের মাঝে এই কথা থেকে কেউ যেন না বুঝে যে নবী মোহাম্মদ তো শুধু আরবদের জন্য নবী হয়ে তাহলে অন্য অন্য ভাষাভাষীদের জন্য নয় এশিয়ানদের জন্য নয় ইউরোপিয়ানদের জন্য নয় আফ্রিকানদের জন্য নয় এই কথা যেন কেউ না বুঝে ওয়ান আরব যেমন অন্য আয়াতের একাধিক আয়তে রয়েছে এক আয়াত অন্য আয়াতের তফসির করেননি রসুল সমস্ত মানুষের জন্য রসুল হয়েছে রসুল রহমতুল্ল আল্লাহ মিন হয়েছে বিশ্বজাহানের জন্য রহমত শুধু আরবদের জন্য রহমত বলা হয়নি লাম্মায়াল হাকু বহিম যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি কেমত পর্যন্ত যত মানুষ আসবে সকলের রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম সুতরাং প্রত্যেক সাদাকে আর কালোকে আর যে কোনো ভাষাভাষীকে শেষ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ শেষ নবীর দিন আসা দিন মোতাবেক জীবনযাপন করা ফরজ না হলে যেমন নবী আল্লাহকানা মুসা আল্লাহর কসুম করে বলছে মৌসাও যদি জীবিত থাকতো আর আমার যুগ যদি পেয়ে যেত তাহলে তার কোনদাল্লামকে নবী করা রসুল করা এটা আল্লাহ অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন ইউতিহে মেয়াসা যাকে আল্লাহ দেন ইহুদিরা বলবে যে আমাদের বংশে কেন আসল না তো চলবে না বলছেন যে ওইসব লোকদের দৃষ্টান্তরা যাদের ওপর তাওরাতের দায়িত্ব চাপানো হয়েছিল সোম্বালুহা অতপর তারা এই তওরা বহন করেনি গাধা কি করে গাধার পিঠের ওপর কেউ যদি ইসলামিক বইও চাপিয়ে দেয় তাহলে কি গাধা বুঝতে পারবে যে ইসলামিক বই তো দূর বই আছে বুঝতে পারবে গাধার পিঠে একবার ইসলামিক বই চাপালেন আর একবার একেবারে মহিলা আবর্জনা চাপালেন বুঝতে পারবে দুই বোঝার মাঝে কিছু পার্থক্য কিছুই বুঝতে পারবে না তাহলে আল্লাহা বলছেন ইয়াহুদীদের উদাহরণ ওই যে গাধা যেমন কিছু বুঝে না যে পিঠের ওপর কি আছে না আছে এতটুকু জানে যে বোঝা চাপিয়ে দে এখন আমাকে চলতে হবে এটুকু বুঝে বেসামা সালুল কৌমিল্লা আয়াতিল্লাহ কতই জঘন্য ওই জাতির দৃষ্টান্ত যারা আল্লাপাকের আয়াত সমূহকে অস্বীকার করেছে অল্লাহ কৌমাল আল্লাহ সম্প্রদায়কে হেদায়ত আল্লাহাদুমীদের হে ওইসব লোকেরা যারা ইয়াহুদি হয়ে গেছ হে ওইসব লোকেরা যারা ইয়াহুদি হয়ে গেছ এতে থেকে বোঝা যায় যে ইয়াহুদীর নামটি ইয়াহুদিদের ধর্ম এই নামটি আল্লাহ প্রদত্ত নয় আল্লাদের এইরকমই নাসারা নাসরানির বহু বছর নাসারা যে খ্রিস্টান নামটি আল্লাহর দেওয়া নাই আল্লাহর দেওয়ার নাম প্রত্যেক নবীকে যে দিন পাঠিয়েছেন আর সেই দিনের অনসারীদের সেটা হচ্ছে ইসলাম এইজন আল্লাহ বলে ইন্নার দিন আইন্দা আল্লাহ ইসলাম আল্লাহ পাকের দিন একটাই আদামের যুগে ওই দিন ছিল নুহের যুগে ওই দিন ছিল ইব্রাহিমের যুগে সেই দিন ছিল আর মুসা আলি ইসলামের যুগেও সেই দিন ছিল আর ইসা আলাইসালামের যুগেও সেই দিন সেই জীবন বিধান ছিল আর মোহাম্মদ রসুল্লাহালামকে নিউ অ্যাডিশন দিয়ে পাঠানো হয়েছে নতুন করে আল্লাহ ফাকর্বুল আলমিন যে ভুল ভ্রান্তি ঢুকে গিয়েছিল বিকৃত হয়ে গেছিল আল্লাহ ফাকের দিন তার সংশোধনের জন্য নতুন এডিশন দিয়ে আল্লাহ ফাকরুল আলমিন পাঠিয়েছিলেন তাহলে আল্লাহর দিন হচ্ছে ইসলাম মানে আনুগত্য করা আত্মসমর্পণ করা তৌহিদ ইহুদি নাম মানুষের তৈরি তাহলে তাদের তৈরি করা এই জন্য আল্লাহ কোরআন বলেছেন তারা বলে যে আমরা ইহুদ বন্ধু ফাতে তাহলে মৃত্যুর আকাঙ্ক্ষা করো কারণ সবাই বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই তাড়াতাড়ি মারা গেলে তো কাছে যাবে আল্লাহাকের বলা তোমাদেরকে অবশেষ পুরস্কার দেবেন তোমাদের কথায় যদি সত্যবাদী হও আর কেউ কেউ বলেছেন যে এখানে মোবাহাল দাও দেওয়া হয়েছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিলের দিকে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 প্রতি শুক্রবার দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে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 शनिवार रत साढ़ सा पुन समचारकाल साढ़ नटाय बांगलेशे बांग समाजे जटता कमाते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 जीवन बहु समस्त समाधान दिन मसाय पर সম্মানিত ভাতৃমন্ডলি ফিরে আসে আমাদের তফসিরের দিকে আমরা সুরায় জুমার সুরায়ুমার আয়াতের হে নবী মোহাম্মদ তুমি জানিয়ে দাও বলে দাও এইভাবে বলে যাওয়া লোকেরা অর্থাৎ যারা হয়ে গেছ আল্লাহ তোমাদের বাদ দিয়ে তোমরাই শুধু আল্লাহ পাকের বন্ধু এটাই যদি তোমাদের ধারণা থাকে তাহলে ফাতামান্নাউল মত মৃত্যুর আকাঙ্ক্ষা করো মৃত্যুর কামনা করো কারণ বন্ধু বন্ধুর সাথে দ্রুত সাক্ষাৎ করতে চাই আর বন্ধু বন্ধুর কাছে আল্লাপাকের বন্ধু আল্লাপাকের কাছে গেলে তোমরা মহাপুরস্কার পাবে সুতরাং তোমরা তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে চাও কিন্তু তোমরা তো মরতে চাও না আল্লাহাকে ইহুদিদের সম্পর্কে অনেক আয়তে বলেছেন এই ইয়াহুদিদের চরিত্র হচ্ছে দুনিয়াকে এমনভাবে কামড়ে ধরেছে যে এরা প্রত্যেকে চাই যে হাজার হাজার বছর বাচুক হাজার বছর বাচুক এটা শাব্দিক অর্থ হাজার বছর অনেক আয়ু একশো খুব বেশি আগের উন্মুতে আর একটু বেশি হইতে পারে যদি আরও পুরাতন উন্মত হয় তাহলে কিন্তু সব যারা নিজেরা অ্যাভি হয়েছিল তাদের যুগে আর কত বাজ একশো দেড়শো দুশো তো এরা আল্লাহ বলছেন যে হাজার হাজার বছর এরা বেঁচে থাকতে চায় কারণ এরা ভালো করে জানে যে এইটাই স্থান। এরপর আর কিছু নেই আর দুনিয়ার ভোগবিলাসে এরা মেতে উঠেছে পরকালকে ভুলে গেছে এই ধ্যান ধারণা যদি কোনো মুসলিম সমাজে চলে আসে কোনো মুসলিম পরিবারে চলে আসে কোনো মুসলিম ব্যক্তির মধ্যে চলে আসে তাহলে এটা ইহুদি চরিত্র হাজার হাজার বছর বাঁচতে চায়। মরণ বলে কখনো খেয়াল আসে না আর মরণের পর হবে কি আমি যাব কোথায় এ কথা কোনো দিন চিন্তা করার সময় হলো না নেতৃত্ব নেমেতে থাকলো পয়সা নিয়ে মেতে থাকলো ছেলে মেয়ে নেমেতে থাকলো আর পেট নিয়ে মেতে থাকলো এইরকম যাতে করে কোনো মুসলিম না হাল্লা পাক সকলকে হৃদায়ত দান করেন আল্লাহ বলছেন যে যদি তোমরা আল্লাহর বন্ধুই হও আর অন্যরা বন্ধু নয় তাহলে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো সত্যবাদী হলে মৃত্যুর কারণ তাদের হাত অগ্রিম কিছু পাঠিয়েছে বহু পাপ পাঠিয়েছে বেমা কাদ্যমতাই দিহিম তাদের কৃত কর্মের কারণে তারা কখনো এর কামনা করবে তাদের কর্ম খারাপ আর যার কর্ম খারাপ সে কখনো মরতে চাইবে না মরলেই বুঝতে পারছে যে কঠিন অবস্থা হবে অল্লাহ আলিমাল আল্লাহ আলমদের সম্পর্কে সমী এই আয়াত সম্পর্কে একটি তফসির যেমন বললাম যে আল্লাহ ফকরব্বুল আলমিন তোমাদের বন্ধু শুধু তাহলে তাড়াতাড়ি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে সকলে চাই তোমরাও চাও তাহলে কেন চাও না আর আরেকটি অর্থ সাহাবাই কেরাম সাল্লাহ আলমরা তফসির করেছেন এটা হচ্ছে মুবাহলার জন্য আহব্বান ইসলামের মোবাহ অর্থাৎ চ্যালেঞ্জ করা এই বলে যে সত্য পথে কি আছে যদি ইহুদিরা তোমরা যদি বলো আমরা সত্য পথে আছি তাহলে তোমরা আল্লাপের কাছে দোয়া করো যে আল্লাহ যদি আমরা সত্য পথে থাকি তো আমরা যাতে করে থাকি আর আমাদের বিরোধী যারা ভুল পথে রয়েছে তাদেরকে ধ্বংস করে দাও আর আমরা যদি ভুল পথে থাকি তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও এই বদ্ধ অভিশাপ চাইবে তো মোবাহার চ্যালেঞ্জ করা হয়েছিল ইহুদিদেরকে ঠিক আছে তাহলে বদ্ধ করো যে আল্লাহ যেই ভ্রান্ত ইহুদিরা ভ্রান্ত হলে আগে যেন ধ্বংস হয়ে যায় আর যদি মুসলিমরা মিনরা মোহাম্মদ রসুল্লাহ তার সাথী সঙ্গীরা তারা যেন আগে ধ্বংস হয় আল্লাহ বলছেন কখনো এরা এই মৃত্যু কামনা করবে না মানে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না মোবাহা করতে আসবে না আল্লাহ পাক তারপরে বলছেন কুল ইন্স যেই মত থেকে তোমরা পালায়ন করছো তা তো অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে অবশ্যই তোমাদের ধরে ফেলবে দুনা তোমার তোরা তো আর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে সেই সত্তার কাছে যিনি অদৃশ্য আর দৃশ্যের জ্ঞানী কিছু জানেন কোথায় তোমার দাফন হইল আর কোথা থেকে তোমাকে কি অবস্থায় তুমি মারা গেছো সব আল্লাহ জানেন আলেমুল গাইব সাহাদা তার কাছে ফিরিয়ে নিয়ে আসা ফাই ও নব্বেমে মাকুন তুম পৃথিবীতে যা করতে তার অবশ্যই আল্লাহ তখন সংবাদ জানিয়ে দেবেন রিপোর্ট জানিয়ে দেবেন যে তুমি জাহান্নামি না জান্নাতি আল্লাহাক ইসাদ করছেন আল্লাহ রাহানুদি আলী জুমার দিনে যখন সলাতের উদ্দেশ্যে মানে সলাত জুমার উদ্দেশ্যে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে মানে আজান দেওয়া হবে দেখেন আল্লাহ কোরআনে বলছে আজান দেওয়া হবে কিন্তু বাক্য কি কিছু বলা হয়নি তাহলে কোরআন দিয়ে শুধু আমল করে কি করে মুসলিম হবেন আজান রাসুল্লাহ হাদিস থেকে শিখতে হবে আজানের বাক্য কতটা রয়েছে কি রয়েছে কোনটা আগে কোনটা পরে কি দিয়ে শুরু করবেন কি বলে কি বাক্য বলে আপনি আজান শেষ করবেন তাহলে কোনো উপায় নেই কোথাও আজানের বিস্তারিত আজানের তালিকা পদ্ধতি নেই তাহলে বোঝা গেল যে কোরআনের সাথে হাদিসের ওপর আমল করা ওইরকমই ফরজ যেমন কোরআনের প্রতি আমল করা ফরজ যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেওয়া হবে ফার্স্ট আও এ জিক্রিল্লাহ তখন তোমরা আল্লাহর স্মরণের উদ্দেশ্যে শীঘ্র ধাবিত হও মানে দৌড় দাও কিন্তু দৌড় দেওয়া যেহেতু মসজিদদের দিকে নিষিদ্ধ সে যেন দৌড় দেওয়ার অর্থ করা যাবে না শীঘ্রই ধাবিত হা আজান হয়েছে এখন কাজকর্ম বন্ধ করে দাও ব্যবসা দোকানপাট বন্ধ করে দাও সব কিছু বন্ধ করে এখন মসজিদে আসো ওয়াজারুল বাই এবং তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও নবী করিম সাল্লাহ আলিয়া ওপর এই আয়াত যখন নাজেল হয় সেই সময় ব্যবসায় কিছু লোক চলে গেছিল যার ফলে ব্যবসার যানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে এরকম কিছু যদি না হয় নিরাপত্তার বিষয় আছে এরকম কিছু না হয় তাহলে জুমা প্রত্যেক মুসলিমের উপর ফরজ যার উপর আল্লাহ ফরজ করেছে সুতরাং জোহাতে জুমা ছাড়া যাবে না যে আমার বসে বা আমার কোম্পানি জুমা পড়ার পারমিশন দেয় না ওইরকম চাকরি করার কোনো মুসলিমের জন্য যাজো নাই ব্যবসা ছেড়ে দেওয়া আল্লাহ বলছেনুম এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে ইনকালামুন যদি তোমরা জানতে যে আল্লাহ পাক জুমার জন্য কি পুরস্কার রেখেছেন আর জুমা না পড়লে কত আল্লাহ পাক গোনা রেখেছেন আল্লাহ পাক বলছেন ফায়জা কজিয়াতিস যখন জুমার সলাত পুরা হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে শেষ হয়ে যাবে ফান্তা শেরু ফিল এখন আর মসজিদে বসে থাকার কোনো প্রয়োজন নেই সংসারের কাজ আছে চলে যাও আর পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহ বলছেন ফদল আল্লাহ পাক রিন অনুগ্রহ সন্ধান করো কে চিরা এবং আল্লাহ পাককে বেশি বেশি স্মরণে রাখো আল্লাহলে তাহলে তোমরা সফল কাম হতে পারবে এখানে আল্লাহ পাক বলছেন যে জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আর তোমার জন্য মসজিদে বসে থাকা জরুরি নাই তুমি এখন বেরিয়ে পড়ো কাজ থাকলে বেরিয়ে পড়ো কাজ না থাকলে বসেন সেটা আলাদা কথা পড়ো আর আল্লাহর রুজি ফজল বলেছেন অনুগ্রহ আর আল্লাহকে না ভুলে যাওয়া তো এবাদতে ছিলাম তখন আল্লাহ সব চলবে সুদ ঘুষ কিছু চলছে অন্যায় পাপ বেইমানি সব চলছে না এটা চলবে না আল্লাহ সব সেখানেও গিয়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে থাকবে আল্লাহর স্মরণটা হবে অন্তরে সুতরাং আল্লাহকে যখন অন্তরে সবসময় বসিয়ে রাখবেন যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার কথা শুনছেন আল্লাহ আমার সব কিছু জানছেন আলিম তিনি তিনি সর্বশক্তিমান তাহলে আমি মিথ্যা কথা বলে আমি একে ধোকা দিলাম অথবা বেঈমানি করলাম অথবা হারাম ব্যবসা করলাম তাহলে আল্লাহকে কোথায় স্মরণ রেখেছ আল্লাহকে জবাবদেহি করতে হবে মাঠে ঘাটে যে যেখানে যাবে সবসময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে হৃদয় থেকে পাপ থেকে বাঁচার জন্য আর যাতে করে আল্লাহ পাকের আদেশ গুলি সময় মতো পালন করতে পারে এটা হচ্ছে মাঠে ঘাটে চলে গেছেন তার মানে এই নয় আর সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাফির্লাহাম দুনিয়ার কোনো মজলিসে বসে থাকতেন আর বারবার করে আস্তাক পড়তে থাকতেন সুতরাং আল্লাহ পাক রব্লা আলমের বেশি বেশি জি কি করো সন্নতি জি রাজকার বেদাতি বানানো মন গড়া জি কি রাজকার নাই আল্লাহ কুতুফোন যাতে করে তোমরা সফল কাম হতে পারে ওয়াইদারাউ তিজারতন আর ওই সব লোকেরা নবী করিম সাল্লা সাল্লামের সাহাবাই কেরামরা যখন দেখেছিল ব্যবসা আউ্লাহওয়ান পাক এটা নাজেল করেছেন নবী সাল সাহাবাই কেরামদের ক্ষেত্রে কিন্তু বিধান কেয়ামত পর্যন্ত সকলের জন্য ব্যাপক অর্থ রাখে আল্লাহ ওয়াইদারাউ তিজারাতান যখন তারা দেখে কোনো মমিন মুসলিম দেখে কোনো ব্যবসা যে ব্যবসা এখন চলছে জুমান নামাজের সময় আর এটা জুমার পরে হয়তো পাব না অল্প এসেছে বাজারে আমদানি কম আছে এইরকম যদি অবস্থা দেখে আউ্লাহওয়ান অথবা ক্রীড়া কৌতুক খেলাধুলা যেমন আজকালকার ক্রিকেট আজকালকার ক্রিকেটে ফরজ অজেব থেকে দূরে গেছে। ইন্টারনেট এই লাহওয়ানের অন্তর্ভুক্ত হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটে মেতে গিয়ে এসা গেল ফজল গেল সারা রাত চলে যায় টের পাই না আজকাল যারা ইন্টারনেটে বসে অনেকে অনেক মুসলিম যুবক যুবতীরা এগুলি আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া এমন খেলা যেটা হয়তো আসল মাগরেমের মাঝখানে হয়ে যাবে আর শরীর শরীরচর্চা হবে হ্যাঁ গঠনমূলক কাজ শরীরচর্চা হলে তাহলে ঠিক আছে কিন্তু ক্রিকেটের মতো খেলা কয়েক ঘন্টা ধরে খেলা এইরকম যে কোনো খেলা যে যেসব খেলা কোনো তাস খেলা এগুলি সবগুলি এর অন্তর্ভুক্ত ইনফদ্দু এলেই হা সেদিকে তারা ছুটে যায় ব্যবসার সুযোগ পেলে ছুটে যায় ও তারা কু কাকা এমনি তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায় অর্থাৎ রাসুল্লা আসলাম খুদ্া দিচ্ছিলেন ওই অবস্থায় সাহাবিরা দেখছেন যে সামান এসেছে সামদেশ থেকে খাদ্য দ্রব্য আর মদিনায় খাদ্যের অভাব রয়েছে জুমার উপরে যদি যাই তো পাবোই না অন্যরা কিনে নেবে এই ভয় যে ছেলে মেয়ে অনাহারে থেকে যাবে আর কখন আসে না আসে মালসামান নিরুপায় অবস্থায় বেরিয়ে চলে গেছে অধিকাংশ সাহাবিরা মসজিদ থেকে একমাত্র বারো জন সাহাবাই কেরাম বসে থেকেছিলেন আকার উমার আর এইরকম বারো জন সাহাবাই কেরাম বসেছিলেন তারা জাননি আল্লাহ বলছেন যে তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায় এর দ্বারা বোঝা যায় যে মানুষদেরকে যে যা আল্লাহ পাকের কাছে রয়েছে খেলাধুলা এবং ব্যবসার চাইতে অনেক শ্রেষ্ঠ অনেক উত্তম আল্লাহ খৈরুর রাজা আর চিন্তা করিও না যে জুমা পড়ার সময় যদি মাল সামান না পায় আর যদি অন্যরা কেউ নিয়ে চলে যায় তাহলে অনাহারে থাকবো আল্লাহ উত্তম রেজিক দাতা এখানে খাতা মাফ করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন আদায় করার তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের যেন দান করেন ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألب الشروح حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلائي لا يطيب العيش إلا রে কন শাই ফে আসসালামাইকুম আমি মোহাম্মদ বদ্রুদ্দানী घृणा शत्रुत शत्रु के जयरार कौशल दयालुन दिए पवित्र कुरनेम्बर एक चल्लिस